وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَازَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ منافق دل اپس تتی مسلم شما دل نمارت ইসলামের দুশ্মনী যেমন ইস্কাফের মুস্রিকগণ করে যুগে যুগে করে এসেছে সমস্ত নবীদের যুগে করেছে সেই দু মোকাবিলা করা যেমন টু টাইম তারা আক্রমণ করলে প্রতিহত করতে হয়েছে প্রতি স্বয়ং রসুল্লাহ সাল্লাম নিজে মদিনায় কত বছর ছিলেন দশ বছর এই দশটি বছর মোনাফেকদের যন্ত্রণা ওনাকে পহাতে হয়েছে পদে পদে ওনাকে কষ্ট দিয়েছে এবং বিশেষ করে যুদ্ধের সময় পর্যন্ত একটা সেন্সিটিভ মুহূর্তে তারা বড় ধরনের ক্ষতির চেষ্টা করেছে ইসলামী করেছে তো তাদের ব্যাপারে আজকে অনেক আলোচনা আছে গত আমরা থেমেছিলাম বা লাস্টেশনে যেখানে থেমেছিলাম সেখানে বলা হয়েছিল ফেলায় হে নবী এই যে মোনাফিকগুলো বা ইসলামী দুশ্মনগুলো মোদিনায় তখন ছিল এদের টাকা পয়সা অনেকের অনেক বেশি ছিল আব্দার বাদশাহ বসেছিল তার লোক লস্কর টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি অনেক ছিল তো এগুলোর তারা খুব এগুলোর কারণে তারা অ্যারোবেন্ট হয়েছিল এগুলাকে তারা শো করত তো রসুল উল্লাহ সাল্লা আসলামকে আল্লাহ বললেন তাদের মাল সম্পদ এবং জনবহর সন্তান সন্ততি বিশাল পরিবার এবং তাদের পিছনের লোকজন এগুলো জন্য আপনাকে খুব বেশি আভিভূত করে ফেলে বা সেগুলো যদি নজর না যায় এগুলো তাদের কিছু দুনিয়া দুনিয়া নিয়ে তারা থাকতে চায় পেতে দুনিয়া এগুলো দিয়েই আল্লাহ তালা তাদেরকে যে মাল দৌলত টাকা পয়সা তার লোক লস্কর দিয়েছে এগুলো দিয়ে আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে আজাদ দিবেন এগুলো তাদের শুধু সুখের কারণ হবে না অর্থাৎ হাতা আনফুজ মোহামকে ফেরুন তাদের কল্যাণ তাদের রুখ যখন বেরিয়ে তাদের দিল থেকে থেকে সিনা কাফের অবস্থাতেই তারা আল্লাহর কাছে যেতে বাধ্য সে অবস্থায় যাবে তারা ইমান নিয়ে মরতে পারবে না কাজে মোনাফিকের কিসমতে ইমান নিয়ে মৃত্যু হবে না যদিও সে মুসলিম হওয়ার ভান করে অনেক সময় মুসলমানদের নামাজে সমাজে যোগদান করে কিন্তু আসলে এরা মুসলিম নয় ইমান এবং তও বা ঈদের আল্লাহ করবেন না তারা কসম করে বলে তোমাদের মাঝে মাঝে তাদের ব্যাপারে যে সন্দেহ আছে তারা এটা ত্যাগ পায় এই তারা কি করে ধরা পড়ার ভয়ের কারণে কসম করে বলে দেখেন আমাদেরকে বিশ্বাস কারণে আমরা আপনাদের লোক কিন্তু আমরা আপনাদেরই লোক আমাদেরকে খামাকা শোভা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন না এটা কথা আছে বাংলা চোরের মানে পুলিশ পুলিশ নিজেরাই বুঝে এখন অন্যেরা তো তাদের চেহারা পারে অনেক সময় যে তারা আসলে নম্বর জিনিস না এই জন্য তারা নিজেদেরকে সাফাই গাওয়ার জন্য বলে আল্লাহর কথম করে বলছি আমরা ভ্যারি ট্রু সিনসিয়ার আপনাদেরই লোক আমরা আমরা অন্য কারো লোক না অন্য দ্বারা ব্যবহৃত হই না অন্যদের হাতের পুতুল না আমরা আপনাদের লোক আল্লা তালা বলছেন অমাহুম মিংকুন তারা তোমাদের ভীত তারা তোমাদের সঙ্গে থাকে তোমাদের শক্তি সামর্থ্য যদি বেড়ে যায় আর তোমাদের এর সঙ্গে কোনো সময় তাদের বিরুদ্ধে তোমরা অবস্থান গ্রহণ করো এই ভয়ে তোমাদের সঙ্গে যেহুদূর করে তোমাদের সঙ্গে সঙ্গে থাকতে চায় কিন্তু আসলে তাদের সাহসও নাই তোমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার এই তোমাদের সঙ্গে চলে মুসলিম বলে দাবি করে আবার যুদ্ধে না আসলে তখন তবুকের যুদ্ধে এরা কিছু রওনা হয়ে গিয়েছে দিতে হয়েছে কারণ না গেলে তাদের পরিচয় কি হয়ে যাবে ওপেনলি মুনাফে এখন তো এই মুনাফেকের পরিচয় আবার নিতেও চায় না আরেক মুশকিল এখন যুদ্ধে যাওয়াই লাগলো তবুকের যুদ্ধে রওনা হয়ে গেছে তারা যদি পেত এমন কোন আশ্রয়ের জায়গা যেখানে গেলে তারা নিজেদেরকে নিরাপদ মনে করবে অথবা কোনো গুহার অভ্যন্তরে পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যদি আশ্রয় নিতে পারত জায়গায় প্রবেশ করে যদি নিজেদেরকে নিরাপত্তা বেষ্ট নিতে ঢুকিয়ে দেওয়া দিত তাহলে তারা ওই দিকে জড় দিত তোমাদের এখানে আসতো না খুব দ্রুত গতিতে সেদিকে গিয়ে তারা নিজেদেরকে নিরাপদ আশ্রয় ঢুকাই ফেলতো তারা কোন রিস্ক নিতে দুসমনের মোকাবিলা করার মতো সাহস তাদের কখনো নেই এইগুলো তারা আল্লাহ করছেন তাদেরকে বিশ্বাস করার কোন উপায় নেই আর তাদের মধ্যে কিছু আছে যখন হে নবী আপনি তাদেরকে কিছু দান করেন বাইতল মাল থেকে অথবা জাকাত সদাকাত যখন আসে সেগুলো থেকে যখন বন্টন করেন তখন এই বন্টনটা তাদের পছন্দ হয় না তারা বলে কি দেয় অল্প দুই পয়সা চার পয়সা একটু বেশি করে দিবে তাও দেয় না আপনি বকিল এরকম প্রচার অপপ্রচার করে হ্যাঁ তো তাদেরকে দেওয়া হলে একটু বেশি পাওয়া গেলে খুব খুশি হ্যাঁ খুব ভালো আর যদি না দিলে তোমাদের গতবার এবার আর দেবো না এবারে কম গেছে আর ভালো লাগে না তখন তারা মন খারাপ হয়ে করে রাগ করে অভিমান করে দিল না তারা যদি মুসলিম হতো এই দুনিয়ার একটু বাইদুল মাল কিছু পাওয়া গনিমতের মাল কিছু পাওয়া অথবা জাকাত কিছু পাওয়ার এই নজর না থেকে যদি তারা অন্য মুসলমানদের মতো এরকম আল্লাহ এবং তার রাসুলের উপর সন্তুষ্টি প্রকাশ করে থাকতে চলতে পারত রাজু মাহুম হাসম আর তারা এটা না করে যদি সন্তুষ্ট হয়ে যেত যা আল্লাহ এবং তার রাসুল তাদেরকে দান করেন আসলে তো দান করবেন তো আল্লাহ তালাই দেওয়ার মালিক কাকে কদিন তিনি হচ্ছেন রসুল বন্টনকারী তো আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যা কিছু বরাদ্দ করে দেওয়া হয় যেত আর বলতো হাসমান আমাদের জন্য যথেষ্ট যা পাওয়া গেছে এবার আলহামদুলিল্লাহ ব্যাসে না এরকম তারা যদি ভাবতে পারত আর বলতো যে এবারে কম পাওয়া গেছে আগামীতে আল্লাহ তালা তার মেহরবানি করে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে হয়তো আশা করছি আর আমরা আরো পাব পাওয়ার আশা আছে এইভাবেই তারা সন্তুষ্টি সন্তুষ্ট হয়ে থাকতে পারত আর ইল্লাগুন তারা অ্যাড করত যে আমরা আল্লাহর কাছে হাত পাতি এত দুনিয়ার মধ্যে হাত না পেতে আল্লাহর কাছে আমরা আশাবাদী হয়ে থাকি তিনি চাইলে তো আমাদেরকে ধনী বানাই দিতে পারেন তিনি তাইলে আমাদেরকে আরো অনেক মাল দিতে পারেন আল্লাহর কাছে ঢুকে তখন তো তারা ওই জমাতে আসে যখন আয়াতগুলো নাজিব হয়েছে কিন্তু তারা কতটুকু নসিহত নিয়েছে ন্যায় নেই এখন এই যে জাকাতের বন্টনের ক্ষেত্রে সদাকাত বন্টনের ক্ষেত্রে রসুলকে তারা দায়ী করে বসলো তিনি ঠিক মতো না কাউকে বেশি দেন কাউকে কম দেন অথবা কাউকে দেন না এইগুলোর ব্যাপারে তো অনেকগুলো খাতে ব্যয় করতে হবে সব কি জাকাত আসলেই রসুল্লাহ সাল্লাহ মানুষের মধ্যে সবগুলো ভাগ করে দিবেন। কয়েক খাতে জাকাতকে খরচ করার জন্য আল্লাহতালা নবী করিম সাল্লাহ আসালামকে নির্দেশ দিলেন আট খাতে সেই খবর এখানে আসছে ডাইরেকশন দিয়েছেন রসুল ইচ্ছে করে তোমাদেরকে দিচ্ছেন না বা কম দিচ্ছেন এইরকম তোমরা ওনার প্রতি অবিচার করছো যেটা এটা ঠিক নয় পরিষ্কার আয়াতে আল্লাহ এখন নাজিল করে দিচ্ছেন সদকার একটা তাই না সদাকা জাকাতকে আমরা মনে করি যেটা ফরজটা আবার ওয়া যে আছে সেটাকে আমরা কি বলি ফেতরা ওটাকে আবার কোনো কোনো ইয়েতে জাকাতের ফেতের এসেছে হাদিসের মধ্যে এসেছে আমরা থাকি তিন নম্বর হচ্ছে সাধারণ সদাকাত বলা হয় এখন এটাই আমরা অনেক জায়গায় সদাকাত বলতে নফল নয় ফরজ জাকাতকে বোঝানো হয়েছে এখানে এই আয়াতে ফরজ জাকাতের হিসাব দেওয়া হচ্ছে খাতগুলো বলা হচ্ছে যে জাকাত শুধুমাত্র ব্যয় করা হবে আটটি খাতের মধ্যে কোনো খাতে ব্যয় করা যাবে না এই আটটি খাতের মধ্যে কোন কোনটা লিল লীল ফকিরদের জন্য ফকির অর্থ কি গরিব আমরা পুয়ার তাদেরকে বলি মিসকিন ও গরিব তো কোনটার এর পরিভাষার মধ্যে বেশ কম কি কেউ কেউ বলেছেন ফকির হচ্ছে তার কিছুই নেই কিন্তু মিসকিন আছে আছে কিছু কিন্তু অভাব অনটন যথেষ্ট আছে যাই হোক করেছেন যে মিসকিন হচ্ছে গরিব কিন্তু তার কিছু না কিছু সামান্য আছে আর ফকির হচ্ছে একদম নিঃস্ব তে দুই গ্রুপ গরিব এবং মিসকিন তিন নম্বর হচ্ছে ওয়াল আমিল আলাইহা যারা জাকাত ডিপার্টমেন্টে সরকারি রাষ্ট্রে ইসলামী দেশের মুসলিম দেশের সরকারি জাকাত ডিপার্টমেন্টে যারা চাকরি করবেন জাকাত কালেক্টর এবং ডিস্ট্রিবিউটরের কাজ করবেন জাকাত ডিপার্টমেন্টে কালেকশন করবে ডিস্ট্রিবিউশন করবে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে তার ডান্স অফিস থাকবে এই লোকগুলোর বেতন দেওয়ার জন্য জাকাত ডিপার্টমেন্টের পক্ষ থেকে জাকাতের টাকা থেকে তাদের বেতন ব্যয় নির্বাহ করা যাবে নম্বর তারা যদি ধনীয় হয় তাহলে তাদেরকে এখান থেকে বেতন দেওয়া যাবে তারা চাকরি করছে তবে শুধুমাত্র হাসমি নবী করিম সাল্লা সালামের পরিবারের পরবর্তী বংশধর অনুসারী হন তাদেরকে আমাদের এসে সাইয়েদ বলা হয় জেনুইন সাইয়েদ আর কি তো এইরকম বংশের লোকদের হলে তারা জাকাত ডিপার্টমেন্টে চাকরি করলেও এইখান থেকে এবং তারা জাকাত ডিপার্টমেন্টে তারা আব্বাস আলে এরকম এর গোষ্ঠী জাকাত ডিপার্টমেন্টের থেকে চাকরি করিয়ে পাশে নিতে না। কেন এগুলো হচ্ছে মিন আওসা সিন্যাস মানুষের গুনার ময়লা আছে জাকাতের মধ্যে মানুষের গুণার ময়লা কাজেই আলী মোহাম্মদ এই দায়িত্ব পালন করতে পারবে নাহম আর কিছু মানুষের দিলকে ইসলাম মুখী করার জন্য কাফের এখনো মুসলিম হয়নি ঢাকা পশা জাকাত থেকে কিছু দিলে ইসলাম কবুল করবে এরকম তেইশ রসুল উল্লা সাল্লা সময় হয়েছে আবার ইসলাম কবুল করেছে কিন্তু ইসলামটা তত মজবুত হয় নাই কোন কবিলার সরদার তাকে নবী করি জাকাতের থেকে অনেক এরকম লোকদের ব্যাপারেও আল্লাহ তা ছাড় দিয়েছেন তাদেরকে দেওয়া যাবে তাদের ব্যাপারে এরকম কিছু ঘটনা এসেছে আহ ছিল সফোয়া নিবিদ উমাইয়া তিনি বলেন তিনি তখন কাফের ছিলেন ছিলেন্লাহ সাল্লা হোনাইনের যুদ্ধে এত বেশি করে দিলেন এত গণিমতের মাল থেকে দিয়ে দিলেন আর আমি তখন অমুসলিম শুধু অমুসলিম না আমি মোহাম্মদের দেখতেই পারতাম না এত ঘৃণার পাত্র ছিল আমার কিন্তু এমন দেওয়াত দিল জালাই হাত্তা ইন্নাহাব নাসিলে এমন জবাব দিলেন আমাকে তিনি যে আমার কাছে তখন তার ইমেজটা এত চেঞ্জ হয়ে গেল সেই ব্যক্তিটি আমার কাছে তখন পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ সবচেয়ে পছন্দ নিয়ে ব্যক্তিতে আমার কাছে ফুটে উঠলো এবং তিনি ইসলাম কবুল করে ফেললেন এইভাবে এই চার নম্বর খাত হচ্ছে দা এখন এটা এই জমানায় দেওয়া যাবে কি যাবে না এটা নিয়ে ইমামদের মধ্যে ব্যাপক মতভেদ হয়েছে কেউ কেউ কোনো কোনো যদি এরকম কোন পরিবেশ থাকে যেখানে এরকম কন্টেক্স তৈরি হয়ে যায় যে কন্টেক্সটা রসুল্লাহ সময় ছিল তখন এটা ফ্রানিটার আছে কিন্তু অনেক মেজরিটি ইমামরা মনে করেন আবু ইমামী সহ না এটা মান হয়ে গেছে কারণ ইসলামের প্রাথমিক যুগটা ছিল অনেক মানুষকে ইসলামের দিকে আসার দরকার ছিল তখন ইসলাম খুব মাইনরিটি ইসলাম তখন পৃথিবীতে অনেক বড় শক্তি অর্জন করেনি পার্শ্বিক সম্রাট রোমান সম্রাট তারা ইসলামের চ্যালেঞ্জ নিয়ে গিয়ে আসতেছে আরব দিকে পাওয়ার জন্য আল্লাহ তালা ওনাকে অ্যালাউ করেছেন এই মেথডটা অ্যাপ্লাই করার জন্য এরপরে যখন মক্কা বিজয় হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে যখন তবুকের যুদ্ধে রোমান শক্তিকে চ্যালেঞ্জ করতে যায় একটা রসুল্লাহ হয়ে যায় তিরোহিত হয়ে গেছে এখন আর এটা অ্যালাউড নয় এটি হচ্ছে আরেকটি একটি অপিনিয়ন অফির রেকাব কয় নম্বর গেল চার নম্বর গেছে তাই না অফির রেকাব হচ্ছে যে সমস্ত ক্রীতদাসরা চুক্তি করেছে মণিবীর সঙ্গে যে আমি যদি আপনাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা দিতে পারি তাহলে আমি মুক্ত হয়ে যাব যত বছর লাগে যত মাস লাগে সে যোগাড় করছে মানুষের কাছে ভিক্ষা চাচ্ছে হেল্প চাচ্ছে জাকাত থেকে নিয়ে সে পে করে নিজেকে মুক্ত করতে পারবে তো যখন এই জমানা ছিল যখন কৃত দাস পৃথিবীতে ছেলে মুক্ত হওয়ার জন্য তারা জাকাত নিতে পারবে এখন তো আর কৃতদাস প্রথা নেই বিধায় এটাও এখন আর আমল হচ্ছে না পাঁচ নম্বর গুলো তাই না কি ছয় নম্বর গুলো ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে যারা ঋণগ্রও বলা যায় না কিন্তু ঋণের দায় জর্জরিত হয়ে গেছে শেয়ার ব্যবসা করে এবার দেখা হলো একজনের সাথে মক্কাতে হোটেলে চাকরি করছে পরিচয় হলো খাওয়া দাওয়া করার সময় বাড়ির কথা অঙ্কে রাখে আমার কয়েক কোটি টাকার সম্পদ ছিল কয়েকটি দোকান ছিল একটা বড় শহরে সেয়ার ব্যবসা আমার সর্বনাশ ঘটিয়ে ফেলেছে কোন রকমে কোন উপরে তলার কারোর সঙ্গে পরিচয় থাকার কারণে কয়েক কোটি টাকা একদম শেষ ঋণগ্রস্ত হয়ে যানমালের উপরে বিরাট আঘাত এসে গেছে নিজের বাইটায় বিক্রি করে কিছু শোধ করছি বাকে কোন রকম যান নিয়ে ফেরত চলে আসি কাজ করছি জীবনে এরকম কাজ করি নাই এরকম লোক যদি জেনিউনলি হয় এই পর্যায়ের লোক ঋণগ্রস্ত হয়ে এখন মানুষের ভয় পালাতে হচ্ছে উপায় নেই তাদের জন্য জাকাতের টাকা নেওয়া ঋণ শোধ করার জন্য নেওয়া যায় আছে যদি অরিজিনালি তাদেরকে কেউ ফকিরও বলবে না মিসকিনও বলবে না তো এইরকম গাড়ে মিনদের জন্য জাহাজ আছে ছয় নম্বর গুলো তাই না অফিসাব সাত নম্বর খাত জাকাতের হচ্ছে আল্লাহ আল্লাহর আল্লাহ জেহাদের নেতৃত্বে বা পরবর্তী পর্যায়ে যেখানে বৈধভাবে অবৈধ কোন জেহাদ না যেখানে হয়েছে হওয়ার প্রয়োজন হয়েছে সেখানে এটা খরচ করা যেতে পারে যুদ্ধের সরঞ্জামাদি খরিদ করার জন্য অস্ত্র শস্ত্র জোগাড় করার জন্য সেনাবাহিনীর বেতনের জন্য খাবার দাবার জন্য সেটা করা যুদ্ধের জায়গাকে ফিসাবল্লা বলা হয়েছে মেজরিটি ইমামদের দৃষ্টিতে আর কোনো কোনো ইমাম খুব ভ্যারি মাইনোরিটি নাম্বার বলেছেন যে না এখন আহ কোনো যদি মিডিয়া ফর এক্সাম্পল মিডিয়া একটা যুদ্ধের জায়গা এখন বর্তমান যুদ্ধ ফিজিক্যালি হওয়ার পর মিডিয়াও যুদ্ধ হয় এখন মিডিয়ার জন্য যেখানে মুসলমানদের মিডিয়া নাই ঠিকমতো ইসলামকে ডিফেন্ড করার জন্য সেখানে খরচ করা যাবে কি না এটা নিয়ে কেউ দিয়েছেন যে ইতকুল ফি সাবিল্লাকে করে মিডিয়ার ক্ষেত্রেও ব্যবহার করে দিতে পারে কেউ এটাকে ডাওয়া ফি সাবিল্লার কাজেও ইউজ করতে চান ফতুয়া দিয়েছেন ডাকাতের টাকা দিয়ে দাওয়া কাজ করা যাবে দাওয়া লিটারেচার প্রসিড করা যাবে কিন্তু এই ফতোয়াটা মেজরিটি আলেমরা এগ্রি করেননি আমি ক্লিয়ার করেছি যে মেজরিটি ইমামদের দৃষ্টিতে এই সাত নম্বরটা খাত হচ্ছে একদম সরাসরি যুদ্ধ সংক্রান্ত খাতটা মিডিয়ার ক্ষেত্রে দাওয়াতি লিটারেচারের ক্ষেত্রে দাওয়াতি কাজের ক্ষেত্রে এই ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যাবে না এটা হচ্ছে মেজরিটি ইমামদের ফতোয়া সাত নম্বর গেল এবার সাবিল এমন জায়গায় চলে গিয়েছে যেখানে হঠাৎ করে তার টাকা পয়সা সবকিছু উদা হয়ে গেছে আয়দার চাকা তার নিয়ে গেছে হারিয়ে গেছে সে একদম হয়তো অনেক পয়সা ওরা কিনে এই মুহূর্তে সে একদম নিঃস্ব হয়ে গেছে তো আজকালকার জমানায় এটা অবশ্য খুব রেয়ার ঘটবে কারণ এখন তো মনে করেন ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে এক দেশ থেকে আরেক টাকা নিতে কতক্ষণ লাগে অনেক সময় এখন মনে করেন যে কারো এমন হয় যেমন মোবাইল ফোনে সবকিছু আছে ওখানে এখন আমার এমন মোবাইলটা হারিয়ে গেছে এরকম যদি হয়ে যায় যে এমন জায়গায় গিয়েছে মোবাইলটা হারিয়ে গেছে এই বেলা তার খাওয়ার পয়সা নাই তাহলে সে এখন কারো থেকে হাত পেতে জাকাতে বেড়া ভাই তোমার দিতে পারবে জাকাত ছাড়া টাকা নাই এখন তার জন্য জাকাত হালাল হয়ে যাবে এরকম বিপদগ্রস্ত কোন মোসাফির যদি হয়ে যায় তার জন্য যাচ্ছে জাকাতের টাকা খাওয়া অথচ তিনি হতে পারেন ধোনি তার দেশের দেশে কোটি কোটি টাকা আছে কিন্তু এই মুহূর্তে আজকের জন্য এক সপ্তাহের জন্য বা এক ঘন্টার জন্য হলো তিনি এখন ভীষণ বেকারে আছেন এই মুহূর্তে অন্য কোন সোর্স না থাকলে তিনি জাকাতের টাকা নিয়ে পার হতে পারবেন এটা তো আমাদের সময় ওই সময়ের কথা চিন্তা করেন কেউ টাকা পয়সা নিয়ে যখন এক দেশ থেকে আরেক দেশে যেত পথের মধ্যে আপনার ওই ডাকাতারা কি করত সব কেড়ে নিতে নিয়ে যেত লোকটাকে আরো এক মাস তার বা এক সপ্তাহ জার্নি করতে হবে তখনকার জন্য এগুলো অনেক বেশি দরকার ছিল তাহলে এখানে আটটি খাদ বলা হয়েছে খরচের জন্য ফরঈদ মিনাল্লা নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এগুলো আল্লাহর পক্ষ থেকে এই ফর্মুলা তো ওই যে মোনাফিকরা বলেছে আমাদেরকে দেন কোন কিছু রেখে দেয় কোনো আবার ওখানে সব ভাগ করে গিয়ে দিলে যে হয়ে যায় কম করে দেয় না দেয় কেন বেশি দেয় কেন বেশি করে দেয় না কেন আল্লাহ বলে দিয়েছেন সব দিবে আলিম হাকিম আল্লাহ তালা সব ভালো করে জানেন কোন খাতে কত দিতে হবে কয় খাতে দিতে হবে সেগুলো আল্লাহর বেশি জানা আছে তোমাদের মতো শুধু জানলে হবে না আল্লাহর জ্ঞান অনেক বেশি হাকিম এবং তার হেকম তার বুদ্ধি তার এই সমস্ত বিষয়ে যাচ করার ক্ষমতা তোমাদের চেয়ে বেশি আল্লাহ এবং খুশি থাকো হ্যাপি থাকো এই মনাফেকদের কথা চলছে জাকাত বন্টনের আটটি খাত আমরা পেয়ে না। এখন আজকালকার জমানায় কোনটা করি এটা কেউ কেউ কোন চ্যারিটি অর্গানাইজেশন এরকম কিছু ক্লাইম করে থাকলে যে আমরা জাকাত যেহেতু কালেক্ট করি জাকাত ডিস্ট্রিবিউশন করি আমরা এখান থেকে নেব এটা অ্যালাউড হবে না এটা হচ্ছে যে পক্ষ থেকে এই দায়িত্বটা তাদের কাছে যিনি আমির মিরিন থাকবেন যিনি মুসলমানদের রাষ্ট্রের যিনি হেড থাকবেন তার পক্ষ থেকে এই দায়িত্বটা দেওয়া হবে তখন গিয়ে যাক ডিপার্টমেন্ট এটা করতে পারে তাহলে এই এখানে দুটো খাত পাওয়া গেল আর কেউ কেউ অবশ্য ফতুয়া দিয়েছেন যে কোন কোনো মিডিয়াকে আপনারা যারা জাকাত ওনারা নিয়েছিলেন তাদের পক্ষে কিছু ফতুয়া পাওয়া গিয়েছিল ওই ফতুয়াকে যদি নির্ভরযোগ্য আলমদের ফতুয়া নিয়ে কোনো মিডিয়া বা কোনো প্রতিষ্ঠানকে কোনো বড় আলেমের মুফতির স্বীকৃত মুসলিম সমাজের নিয়ে থাকেন সেটা আছে কিন্তু যে কোনো ছোটখাটো মুফতির জন্য অ্যালাউ করে দেওয়া হয়নি ঠিক আছে আপনারা নিয়ে নেন ও উমুখ মিডিয়া শুরু করে দেন এটা অত্যন্ত রিলায়বল মুফতির কাছ থেকে সেই ফতুয়া সংগ্রহ করতে হবে এই কয়েক হাত ছাড়া মোটামুটি আর আমাদের এই সমাজে বা এই জমানায় জাকাত অন্যান্য খাতে তেমন একটা ব্যবহৃত হচ্ছে না পরবর্তী আয়া সিক্সটি ওয়ান আমরা যাই আছে তারা নবী করিম অনেক কষ্ট দেন তারা অনেক কষ্ট দেনার ব্যাপারে বিভিন্ন রকমের খারাপ মন্তব্য করে ওনাকে ইনসাল করার চেষ্টা করে ওনার অনুপস্থিতিতে হুয়া ওজন বলে যা পারো বলতে পারো কোনো অসুবিধা নাই সে একটা কান কান ছাড়া কিছু না তার মানে কি যে আমাদের যে আপনার বিরোধী এত কথা বলছে আমরা গিয়ে বলব আল্লাহর কথা কিচ্ছু বলিনি তাদেরটাও আমাদের আমাদেরটাও শুনবে দেখবে কোনো অ্যাকশন নেবে না মানে সে বোকা অথবা সে এগুলোর ব্যাপারে সিরিয়াস তার কোন পার্সোনালিটি এগুলো কিছু নাই এইটা আপনাদের সিরিয়াস নেই মানে এটা যে পজিটিভ গুণটাকে তারা নেগেটিভ গুণ হিসাবে সাব্যস্ত করলো কইতে পারো সব কোনো অসুবিধা হবে না আল্লা পক্ষ থেকে বলছেন মুনাফাক কথোপকথনের উনি যে কান হয়ে আছেন মানে শোনেন আর একশন নেন না এটা তোমাদের জন্য যে কতই ভালো হলো যদি একশন নিতে কি ক্ষতি হতো আর তিনি এই যে তোমরা ওনাকে কান বলে ওনাকে উপহাস করলে তিনি তো আনে এবং তিনি বিশ্বাস করেন এবং তিনি রহমত ওদের জন্য তোমাদের মধ্যে যারা ইমানে এনেছে ওনার উনি তো এমন একটা দরাজ দিলের মানুষ তিনি তো অভিশাপ দেওয়ার জন্য দুনিয়াতে আসেনি তাই না মায় সারাদ আল্লাহ আনহা যখন কিছু লোক নবী করিম সাল্লা সালামের নামে উপহাস করে আসসাম হোক সালাম না আমি অভিশাপ বর্ষণ করার জন্য নাজিল হইনি আল্লাহ তো ওনাকে পাঠিয়েছিলাম রহমত হিসেবে এসেছেন তোমাদের মধ্যে যারা ইমানদার হয় তাদের রহমত তোমরা সেই বুঝতে পারো না যারা এইভাবে আল্লাহ রসুল কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায় অপেক্ষা করছে মুনাফেক ওয়ার্নিং দিলেন সরে দিলেন ইয়ালিফু ন তারা কসম করে বলে হ্যাঁ মোমেন্ডা যখন তোমরা তাদের সঙ্গে কথাবার্তা বলো যে তোমরা কি উল্টা কথা বলো না কি মোমেন্ডা তাদেরকে যখন জিজ্ঞাসা করো তারা তোমাদেরকে কসম করে বলে না এগুলো কিছু না আমরা সিনসিয়ার দুঃখ তারা চায় তোমাদেরকে খুশি করতে তোমাদেরকে খুশি করে দিতে তোমাদেরকে বুঝ দিয়ে দেয় অল্লাহ আর রাসুল হু আসাক্ষ আল্লাহ এবং তার রাসুলের হক বেশি তাদেরকে তাদেরকে খুশি করার জন্য অর্থাৎ তারা উচিত ছিল যে আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা আল্লাহ রাসুল আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা মমিনের সঙ্গে খাতির করে করে কসম করে করে এগুলা তাদেরকে খুশি করার চেষ্টা করে নিজেদের পরিচয়কে গোপন রেখে কিন্তু আল্লাহ এবং তার রাসুলের কাছে তারা অপরাধী থেকে গেল এটা তারা বুঝতে পারে না ইনকান মিনি যদি সত্যিকার মমিন হতো তাদের চেষ্টা থাকতো দুনিয়ার মানুষকে খুশি করা নয় আল্লাহ এবং তার রাসুল যেন খুশি থাকেন সব সময় সেই চেষ্টায় তারা থাকার কথা ছিল তারা কি জানতে পারেনি যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে যারা চ্যালেঞ্জ করে দুশ্মনী করে দুশ্মনী করে তার জন্য কি শাস্তি তারা কি জানে না তার জন্য রয়েছে জাহান্ন চিরদিন জ্বলতে হবে এটি হচ্ছে অনেক বড় অপমান জাহার নামে জলার কষ্ট আর অপমান যে কত বেশি ভিতরে ভিতরে একসঙ্গে ধরে অনেক গল্প গুজব আড্ডা দিয়ে নবী করিম সাল সবকে ইনসাল্ট করে কিন্তু আবার অনেক সময় ভয় পায় মনে মিলে যে কখন তাদের ব্যাপার ফাঁস করে দিয়ে কোন সুরা নাজিল হয়ে যায় এই টেনশনে থাকে সবসময় আবার তাদের অন্তরের গোপন কথা ফাঁস হয়ে দিতে পারে মুখরে জম আপনি বলে দেন উপহাস করো আরো করো মস্কারি কর তোমরা যা কিছু আশঙ্কা করছ সেটা আল্লাহ করেই ছাড়বেন তোমরা খুব কায়দা করে করে কোনখান দিয়ে ধরা পড়ে যায় কি আবার লাগাই দেয় আর কোনখান দিয়ে আর কোন বহিন হয়ে যায় তো আল্লাহ তোমাদেরকে এক্সপোজ করেই ছাড়বেন আবার যখন ওনার কাছে খবর আছে রসুল কাছে তখন তাদেরকে তিনি এরকম দিয়ে একবার খবর আসলে ডেকে পাঠালেন কে কে বলেছে ওদেরকে ধরে নিয়ে কয়েকদিন একত্রিত হয় কিছু দুর্বল মানা লোকরাও তাদের কথা শুনে কান ও দেয় এই মুনাফিকই করার কিছু লোকের ক্লিয়ার আছে এই সমস্ত লোকদের ব্যাপারে আরকি বলে যে এই গুলা হচ্ছে কি জানো খুব খুব আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ গিরি দেখায় খুব আল্লাহ হয়ে গেছে এরকম ভাব আসলে দেখা যে দেখেন উল্টোটা ঠিক আল্লাহর বান্দাদের ব্যাপারে বলছে আর কথা বলার সময় ওদের ওদের কথা খুব সুন্দর সুন্দর কথা বলে সব দুই নম্বর খিচুর ওয়াজ করে এগুলো সব দুই নম্বর আর দুঃমানের যখন মোকাবিল হবে দেখবেন সবগুলো কাপুরু থাকে সামনে যায় না প্রচারণা এই জমানায় পাওয়া যায় যায় কিনা দিনকে ধর্মকে কিছু নিজের দুনিয়ার জন্য মতো ব্যবহার করে ধর্ম ব্যবসায়ী বলে তো যারা কারা আসল ধর্ম ব্যবসায়ী আসলে ধর্ম এই মনাফিকদের অস্তিত্ব সকল জমানায় ছিল সেই কারেক্ট তো এইভাবে বলা শুরু করে দিল খবর যখন কাছে আসলো তখন তিনি তাদেরকে ডেকে পাঠালেন এদেরকে ধরে নিয়ে আসো নবী করিম সালামকে আল্লাহ তালা খবর দিয়ে দিলেন ওকে তারা আরো কি বলেছিল একে অপরকে মুনাফিকরা এবং দুর্বল মহামানা লোকদেরকে বললো যে এখন তো যুদ্ধে যাচ্ছ এ বনিল আস্বর বনিল আস্ব মানে সাদা সাদা চামান লোকেরা তখন তো তুরস্ক খ্রিস্ট জগতের মানে প্রধান কেন্দ্র ইস্তাম্বুল কনস্টেন্টিনো সেখান থেকেই তাদের বাহিনী আসার কথা ছিল মোদিনা থেকে তিনি গেলেন তাদের মোকাবিলা করতে সাত আছে আমার লোকদের সঙ্গে যাচ্ছ যুদ্ধ করতে এদের যুদ্ধ আর তোমরা আরো বো আরো আমার করছো এক মনে করছো নাকি গড়াই সঙ্গে বদের ও হে খন্দ করে লড়াই হয়েছে এরকম নাকি তা কখনোই না তারা আরো বলল যে আমার মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে সবগুলো আমাদেরকে চেন দিয়ে বন্ধ করে রেখে দিবে ওরা কিসের উদ্যোগ করব আমরা কি আমরা আরব এখানে রওনা করে দিয়েছি এত বড় শক্তিশালী রোমান সমাজ করতে সাদা লোকদের বিরুদ্ধে এর জায়ফান ও তার ওমেনদেরকে ভয় দেখিয়ে পক্ষ থেকে খবর আসলো আনুকে আদরে কাহু এই কয়েকটাকে ধরে নিয়ে আসম কাজী আম্মা কালু তারা কি কথা বলেছে শুনো তো এরা তো সব জ্বলে গেছে আমি দেখতে পাচ্ছি এরা জ্বলে গেল পুড়ে গেলো পুড়ে গেল এদের ক্ষতিগ্রস্ত হয়ে গেলো কি বলছো ওর এই এই কথা বলেছে ওদেরকে। ফাইন আনকারু বালা জিজ্ঞাসা করো কারুকুলা করলে যদি অস্বীকার করে জানো না আমরা তো কিছু বলে চলি নাই এমনি গল্প গুজব করেছি না বলে যে এবার তোমরা এই এই বাক্য বলেছ এই এই কথা বলেছ এইগুলো বলে চ্যালেঞ্জ করো সন্তলা ইলেক আহমদ তখন আমার যখন এই বললেন এই এই কথা বলেছো কিনা এখন দেখে যা বলছি তাই তো কয় দেখি এখন কয় সরি আমরা একটু উপহাস ঠাট্টা মস্তু যোগ করেছিলা তো আল্লাহ বলেন আপনি তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে ইন্ন না কুন আমরা তো একটু যোগ করছিলাম একটু স্থলে হাস্য খেলাধুলা মাইন্ডে ফান করতে গিয়ে বলে ফেলেছিলাম আপনি বলে দেন তাহলে কি আল্লাহ এবং তার আয়াত গিয়ে তার কোরআন তার দিন তার আয়াত তার রসুল এগুলো নিয়ে তোমরা উপহাস কর মকারি করো ফান কর ঠাট্টা বিদ্রুপ কর। কোন জিনিস নিয়ে বিদ্রুপ করা যাবে না কেউ যদি এইরকম কথাবার্তা কেউ যদি বলে বোরকা নিয়ে নিকাব নিয়ে দিনের কোন সিম্বল নিয়ে কেউ যদি এই সমস্ত করে মোল্লা হয়ে গেছেন নাকি এই যাতে উপহাস করে তাহলে কি হয়ে যাবে আল্লাহ তার রাসুল এবং তার দিন তার আয়া তার কোরআন নিয়ে অজোর দিও না তোমরা ইমানের পরে কুফরি করে ফেলেছ এই রকম মকারি ফান করেছো ইসলামকে নিয়ে নবীকে নিয়ে আয়াকে নিয়ে তোমরা কুফরি করে ফেলেছ ইসলাম থেকে বেরিয়ে গিয়েছ জানো কত বড় অন্যায় করেছ মুখের কথা দিয়ে কিভাবে ইসলাম থেকে বেরিয়ে যায় পেয়েছেন ইসলামের কোনো বিষয় নিয়ে উপহাস করা যোগ করা ঠাক্তা বিদ্রুপ করা ইনসাল্ট করা কুফরি হয়ে যায় এরপর আল্লাহ তারা নিজেই বলছেন ইন্না ইত ইমেবে আমি যদি কাউকে কাউকে মাফ করেও দিয়ে থাকি কিন্তু আমি কাউকে কাউকে শাস্তি দিয়েই থাকব। কারণ তারা অপরাধ করেছে এই গ্রুপের মধ্যে অনেকে অপরাধী ছিল তারা তবা করেনি সিনসিয়ারলি কিন্তু একজন পাওয়া গিয়েছিল তার নাম ছিল মাকসি ইমিন হামিদ তিনি এই গ্রুপের মধ্যে ছিলেন তারা উপহাস করেছিল ওনাকে যখন চ্যালেঞ্জ করা হয়েছে তিনি তখন খুবই লজ্জিত হয়ে গেলেন লজ্জিত হয়ে গিয়ে তিনি আল্লাহ তালা কাছে খুব কাঁদলেন খুব দাবা করলেন এবং দোয়া করলেন আল্লাহ আনি তিনি আল্লাহর কাছে এমন লজ্জিত হয়ে গেলেন ধরা পড়ে গেলেন যে তিনি কেন এই ফানের মধ্যে যোগ দিয়েছিলেন এবং এরকম মন্তব্য করেছিলেন আল্লাহ যে আল্লাহ আমি যে অপরাধ করেছি এই তবর জন্য আপনি আমাকে শাহাদ করেন এবং এমনভাবে শাহাদবেন যে আল্লাহ আমার গায়েবেন কেউ দিনে খুঁজে না পায় কোনদিন এবং তিনি করেছেন ইয়াম আমার যুদ্ধে তিনি শরিক হয়েছেন ইয়ামার যুদ্ধে যেখানে একশো সাহাবি শহীদ হয়েছে হাফেজ সাহাবি সেখানে তিনি শহীদ হয়েছেন সবাই লাশ পাওয়া গেছে কিন্তু ওনার লাশটা পাওয়া যায়নি কবুল করেছে সে কথা আল্লাহ তাহলে বলেছে যে আমি যদি কাউকে করে দিয়ে থাকি তোমাদের মধ্যে দিয়েছি দেব দেব করে করে আর কিন্তু যারা দুষ্টু ছিল তবা করেনি তাদেরকে আমি এই কমকে আমি শাস্তি দিয়ে ছাড়বো এবং তারা পরবর্তী শাস্তিপ্রাপ্ত হয়েছে দুনিয়াতেও এবং আখের আছে হবে আজকে আমরা এখানে শেষ করি ইনশাল্লাহ